আহ <laughs>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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد পিস টিভি বাংলার দূরেরো কাছের সম্মানিত সুদর্শক মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক সামষ্টিক এই আলোচনায় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিগত কয়েকটি পর্বে কুসংস্কারের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল সন্তান জন্ম কেন্দ্রিক কুসংস্কার এই কুসংস্কার আমাদেরকে বাধ্য করেছে কখনো। সিঁড়িকে লিপ্ত করতে কখনো বা পুফুরিতে নামিয়ে দিতে তাই এ ব্যাপারে সচেতনতা একান্ত প্রয়োজন আর সেই লক্ষ্যেই আজকের এই এলমি আলোচনার মাজলিস প্রথমে আমরা স্বাগত জানাবো আমাদের অতিথিবৃন্দদেরকে যারা আমাদের দাওয়াত গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আমার ডান থেকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম্রাহিম এবং আমার সর্বমামে আছেন বিশিষ্ট আলম শেখ শহীদ আর সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম সন্তান জন্ম কেন্দ্রিক কুসংস্কার প্রথমেই এ বিষয়ে আলোচনা সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি একটি সুন্দর বিষয় উপস্থাপনের জন্য আসলে এই সমাজে যে সমস্ত প্রথা প্রচলন চর্চা রয়েছে একজন মানুষের যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকে তখন সে সমাজের কালচার কালচারগুলিকেই নিজের কালচার মনে করেই করা শুরু করে দেয় এজন্য প্রথমে আমরা বলবো যে আল্লা সুবহান হাত আলা যাদের দাম্পত্য জীবনের পরে এই সুন্দর সন্তান এই নিয়ামত যাদেরকে দান করবে তাদের জন্য সচেতন হওয়া উচিত কিভাবে তারা আল্লা সুহানা হাত আলার বিধিবিধান অনুযায়ী এই নিয়ামতকে যেন সুন্দরভাবে গ্রহণ করতে পারে এ এক্ষেত্রে সতর্ক সচেতন হওয়া উচিত আমরা আজকে দর্শক শ্রোতাকেও হয়তো সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে শরীয়তের দিক থেকে কুসংস্কার বর্জন করে শরীয়তের বিধিবিধান অনুযায়ী কি করতে পারেন তিনি সেগুলির মাঝে বলতে পারি আমরা সর্বপ্রথম সন্তান জন্মের পরেই যে আল্লাহ আল্লা সুবহানবতা আলা এই সন্তানের সব কিছুর মালিক আল্লাহ রাবুল্লা আলমিন যদি সন্তানকে সৎ পথের বানান তাহলেই সে সৎ পথের হতে পারে আমরা শত চেষ্টা করলেও আল্লাহ যদি না বানান তাহলে করতে পারবো না এজন্য সন্তান জন্মের শুরুতেই আল্লাহ আল্লা সুবহানবাতের নামকেই সন্তানকে স্মরণ করে দেওয়া সে লক্ষ্যে সম্মত বিষয়ে যেটি ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক না কেন তার কানের কাছে আজানের বাণীগুলি সুন্দরভাবে নম্র ভদ্রভাবে একটু পাঠ করে শোনানো এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক তবে আমাদের সমাজে আজানকে কেন্দ্র করে কুসংস্কার রয়েছে যে কোনো ঘরে যদি সন্তান প্রসব হয় জন্ম লাভ করে তাহলে সে ঘরের আরেক কনায় গিয়ে কেউ উঁচু আওয়াজে যে আমাদের মধ্যে সমাজে অনেক জায়গায় আছে যারা ছেলে সন্তান হলে আজান শব্দগুলি কানে শোনান কেউ বা কানে না শুনে যেটা আজান দেন সে যেটা বললেন এটা শরীয়তের নিয়ম না দেখা যাচ্ছে যে ছেলে সন্তান হলে শোনায় দেখেছি অমুকের ঘরে ছেলে সন্তান হয়েছে আইসা দেখবে মেয়ে সন্তান তখন সবাই আপনার গালমন্দ করবে সেই জন্য এই আজানের শব্দগুলি শোনানো হয় না এই যুক্তিকতা কি ঠিক আছে না এটা ঠিক না এটা একটা কুসংস্কার ছেলে হোক মেয়ে হোক সবাই আল্লাহর বান্দা বান্দে হওয়ার অধিকার আছে ইমান সবাইকে আনতে হবে আল্লাহর সবাইকে করতে হবে অতএব এখানে এক মহাবিজ্ঞান রয়েছে এটা গবেষণায় দেখা গেছে যে যেসব সন্তানদেরকে এই আজানটা দেয়া হয়েছে খ্রিস্টান পাদ্রিদের মন্তব্য আমি পত্রিকায় পড়েছি তারা বলছে যে এই জাতীয় সন্তানদেরকে অন্য ধর্মে ডাইভার্ট করা প্রায় অসম্ভব কারণ শিশু পৃথিবীতে এসে প্রথম যে শব্দ সে রেকর্ড করে শুনে এইটা সে বলতে পারে না কখনো এটা চিরস্থায়ী রেকর্ড তার জন্য আচ্ছা আমি এখানে দুইটা কুসংস্কারের কথা বলবো জন্মসংক্রান্ত সংক্রান্ত দুটা কুসংস্কার একটা হল সন্তান জন্ম যদি বাড়িতে হয় এখানে কতগুলো শরিয়ার বিধি নিষেধ আছে কারো সতর অন্য মানুষ দেখতে পারবে না ইল্লাল নারী হল পুরোটাই ঢেকে রাখার জিনিস নারীরা যখন পরস্পরে থাকে তখন তারা সাধারণ বোরখা পরতে হয় না থাকতে পারে কিন্তু কোন নারীর যে যেটা ফরজ। এটা আরেকজন দেখতে পারবে শুধু সময়ে যখন কোন অত্যন্ত প্রয়োজন এখানে দেখা দিয়েছে দেখা যায় সাধারণ সামাজিক পরিবেশে কোন সন্তান জন্মকালে মাকে এমন ভাবে বস্ত্রহীন করে রাখা হয় গণ হারে মানুষেরা সেখানে আসে এটা কিন্তু কবির শুধু যিনি তার ধাত্রী হবেন অথবা কোন নার্স হবেন সীমিত যাদের যতটুকু প্রয়োজন মানুষের কুদৃষ্টি এটা কিন্তু খুব যে খারাপ প্রভাব ফেলে এটা বাস্তব অথবা এখানে কিছু শালীনতার বিষয় আছে এগুলি নিষ্প্রয়োজনে যাতে তাকে তার শালীনতার বাইরে নেওয়া না হয় এটা একটা আমাদের পরামর্শ দ্বিতীয় কুসংস্কার হলো কুসংস্কার বলবো কিন্তু সেটা বৈজ্ঞানিকভাবে এসছে সেটা হলো যখন সিজারে নেওয়া হয় আমি বিশ্বাস্ত সূত্রে আমি জানি যে একজন মাকে তখন টোটাল বস্ত্র মুক্ত করে ফেলা হয় অথচ সেখানে সাত আট জন পুরুষ ডাক্তার থাকে তো এখানেও তো শরীরের একটা বিধান আছে একজন নারী সে টোটাল হল আমার জন্য অবৈধ সেখানে ডাক্তারি ভাবে যতটুকু লাগবে এখানেও কিন্তু একই মশলা ফত্তা করলো আমার তত এখানে আল্লাহর বিধান যথাসাধ্য পর্দার ব্যবস্থা না রাখে এই জন্য অবশ্যই গুণাগর যেহেতু তাকে একটা আমানত দেওয়া হয় যেটুকু প্রয়োজন তার বাইরে যদি সে এখানে তাকে উন্মুক্ত রাখে আমরা যেটা যাব শেখের কাছে এই যে সন্তান জন্ম হওয়ার পরে দেখা যাচ্ছে যে সন্তান বদনজর থেকে বাঁচার জন্য তার কপালের বামতিকে একটা কালো টিপ দেওয়া টিপ দেওয়া হয় এটা কি আপনি কি মনে করেন আসলে মহতারাম শুধু এই বিষয়টি সন্তান জন্মের পরেই নয় বরং জন্মর পর থেকে যতক্ষণ না প্রাপ্ত বয়স্ক হয় ততক্ষণ পর্যন্ত মায়েরা এই কাজগুলি করে থাকেন তারা যখন এই ছোট বাচ্চাকে বাড়ি থেকে বের করবেন হয় হাসপাতালে নিয়ে যাবেন অথবা কোনো বেড়াতে যাবেন তখন বাচ্চাটাকে ছেলে হোক মেয়ে হোক সুন্দরভাবে সাজানোর পরে বাম কপালে একটা বড় ধরনের কালো টিপ দেয় যদি জিজ্ঞাসা করেন কেন তারা জবাব দিয়ে বলেন যে এই টিপটা দিয়ে বাইরে বের হলে থেকে এই টিপ নাকি তাদেরকে সন্দেহ বলে যে বদনজর সত্য হতে পারে তাহলে বদনজর থেকে বাঁচারো শরীয়তে বিধান দেওয়া হয়েছে আমাদেরকে সেই বিধানে গ্রহণ করতে হবে আমার পিতা ইব্রাহিম ইসলাম তার দুই ছেলে ইসমাইল এবং এখানে কিন্তু আমি আপনারা দেখছেন পিস টিভি বাংলা যারা এক আল্লাহর ইবাদত করে কোরআন আমল করে আল্লাহ পাক আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে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 व्यवसा सम्पर्के की, की रही इसलमर अन्य नीतिमला अनुष्ठान जो इसलमी लेंदेन परवर्ती अनुष्ठान पिसा এই খুঁটিনাটি বিষয়গুলি আমাদের যা জরুরি শিক্ষণীয় আর সেজন্যই তো এই গ্রুপ ডিসকাস এই জানার বিষয় সুবর্ণ সুযোগ আমরা যেটা বলছিলাম শেখ এই জন্য একটা কথা বলে দি যে কালি এখানে দিলে তাকে হেফাজত করবে কালিতে আমাদের কত ইমানটা দুর্বল এটা চিন্তা করি আল্লাহ হেফাজত করবেন যখন হয় তখন কিন্তু কালো সুতা বা অনেক এলাকায় ধাগা বলে এই কালো ধাগা বেঁধে দেওয়া হয় কবরে ওটাও কিন্তু শয়তান থেকে মাচার জন্য দেওয়া হয় আল্লাহ এটা না আমরা আলোচনায় যাব। যে আপনার ওই মায়ের বিদ্যাঙ্গুলে আপনার সুতা পরে দেওয়া হয় সুতা পরে দেওয়া হয় এই যে মায়ের বিদ্যাঙ্গুলে সুতা পরে দেওয়া এবং সন্তানের কোমরে দেওয়া এটা কোনো যৌক্তিকতা আছে কি অন্তর্ভুক্ত আরব দাসের নিয়ম ছিল তারা সুতা বেঁধে ফুঁ দিত এবং ঘিরা দিত এটা ওইটারি এক প্রক্রিয়া প্রক্রিয়া ভিন্ন কিন্তু সেম জিনিসই আমরা আরো দেখতে পাচ্ছি সমাজে অনেক জায়গায় এরকম আছে আলেম হয়তো তার কাছে এসে মানুষ আপনার এই সুতা পড়া নিয়ে যাচ্ছে এবং এই তিনি এটা গ্রন্থি দিয়ে দিচ্ছেন পাঠ পড়া নিয়ে যাচ্ছে গরুর বাচ্চা হয়েছে পাঠ পড়া নিয়ে যাচ্ছে এবং তিনি সেখানে এটা গ্রন্থ দিয়ে দিচ্ছেন এই করলেন বা চিন্তা করলেন যে আমি নিজেও সকল প্রকার শের থেকে বিরত থাকব। আমার পরিবারের সকল সদস্যরাও কখনো কোনো রকমের লিপ্ত না হয় তাদেরকেও বিরত রাখবো তিনি একদিন বাসায় গেলেন বাসায় গিয়ে দেখলেন যে তার স্ত্রী অসুস্থ জ্বর জ্বরের কারণে বেচারি কারো কাছে তিনি তিনি কি করেছেন। একটা সুতা সুতা নিয়েছেন যে দিয়ে দিয়ে ফু করা হয়। এটা গলায় সেই সাহাবি তিনি তার স্ত্রীকে সাথে সাথে বললেন তুমি যে কাজ করেছ এটা হলো শের তুমি এটাকে দ্রুত ছিঁড়ে ফেলো কারণ আমি চাই আমি নিজে এবং আমার পরিবারের সকল মুক্ত যেন হয় এইটাই তো বুঝতে হবে তোমাকে একটা সমস্যা সৃষ্টি করেছিল আর তুমি যখন সেরে করলা তখন সে তোমাকে ধোকা দেওয়ার জন্য যে তামিজে কাজ হয়েছে এই জন্য সে সরে গেছে হয়ে যাচ্ছে। তারা বুঝেছেন এটা শেরকি কাজ তাহলে এই শেরকি কাজ কিভাবে কোনো আলেম যারা মানুষদেরকে তাও এর পথ দেখাবে যারা মানুষদেরকে শেরক থেকে বিরত রাখবে তারাই কিভাবে এই কাজটি করতে পারে এটি যখন না তম সে জাদু করেছিল জাদুটা ছিল ওই সুতার ভিতরে গ্রন্থি পাখানো এগারোটা এগারোটা আর এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি কোন বিশ্বাসে ওই ব্যক্তির কাছে যাবেন যে ওই রকম এটা আপনার আমি কখনো করতে পারি না ঠিক একই ভাবে এই বিষয়গুলিকে কেন্দ্র করে ছোট বাচ্চার বা গায়ে বা কমরে বা হাতে বা সেই যে মায়ের সন্তান প্রসব হলো সেই মা কেউ বিভিন্ন রকমের গাছ গাছলা দিয়ে বা বিভিন্ন হরিণের চামড়া বলেন বা বাঘের চামড়া বলেন হরিণের সিং বলেন এগুলে দিয়ে তাবিজ তবুজ তৈরি করে তাবিজ কবুচ সেগুলিও গায়ে দেওয়া হয় বা ঘরে রাখা হয় বা দরজার গেটে রাখা হয় যেন কোনো রকমের বদ ইনা আসে ইত্যাদি এই ধরনের কারণ যে ধরনের শেষের কে লিপ্ত হবে কিছু এলাকাতে আছে বাচ্চা যখন হয় তখন সাত প্রকার আপনার জিনিস রেখে দেওয়া হয় সেখানে মাথা নিচে যে রসালাম একজনের হাতে দেখলেন একটা পিতলের আংটি তখন নবীম বলছেন লাউ মোত্তা আলাহ আবাদান এর উপরেই যদি তোমার মৃত্যু হয়ে যেত এই অবস্থাতে পারে জন্ম কেন্দ্রিক আরেকটা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আসবেন আপনার কথা আমি যেটা যে কোনো কোনো অঞ্চলে এইরকম রেওয়াজ আছে যে জ্বালানো হয় ঠিক সন্তানকে দেখতে আসবে বিভিন্ন মহিলারা বা পুরুষা। তখন একটা আগুনের এখানে জ্বালানো হয় এটা অতিক্রম করে গেলে সন্তানের আর সমস্যা নেই আর যদি আগুন না থাকে আল্লাহ হলেন সর্বোত্তম হেফাজতকারী তিনি দর্শকদেরকে বলতে পারি যে আপনি সন্তান দেখতে গেছেন আপনি যদি ইমানদার হন তাহলে আপনি আল্লাহর দেখে করে যদি আগুনকে আপনি এই আঙুলের কুন্ডলি বা পাতিলি আগুন ডাকা আছে এটা আপনি হাতে লাগিয়ে তারপর এটা পূজা করে জানতেন এটা একটা অগ্নি পূজা অগ্নি পূজা হারাম তারপরে খুব নিকৃষ্টি বাঁচে একটা কুসংস্কার সমাজে আছে অথচ ইসলামের নির্দেশ হল নাম রাখার বিষয়ে বলবো আরেকটি কথা মনে হলো আপনার সাথে যে কোনো মায়ের হয়তো সন্তান একটা দুইটা নষ্ট হয়ে গেছে ঠিকছে না এরপর যদি হয় ছেলেও যদি হয় অথচ হলো না যে মরে যায় মৃত্যু আসলে এক মুহূর্ত কাল আগে মরবে না পরেও মরবে না আর সন্তান বললে মা বাপকে ফুষিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এবং যখন সন্তান মরার পরে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন যে কাবার তুমি আমার বন্তার কলিজা টুকরা তোমরা নিয়ে এসছো নিয়ে বলে সে তখন কি বলেছে ফেরা বলেন হ্যা ম্যা অস্তর আপনার প্রশংসা করেছে অনেক দেখেছি মানুষ চাঁদের মতো চেহারা বড় হয়েছে তখন তার নাম হচ্ছে আপনার কালামিয়া আমরা শিখে গেলাম এই সুন্দর মানুষটা কালামিয়া কেন কালামিয়া বলে আমার মায়ের ঘরে গর সন্ধান বাঁচতো না ছবি মারা যেত লাশ পর্যন্ত আমার নাম দিলে এটা পচা নাম কালামিয়া যাতে আমি বাঁচি এই কালামিয়া নাম রাখলে কি বাঁচবে অসম্ভব কথা থেকে বাঁচানোর জন্য বাম কপালে যে টিপ দেওয়া হয় বিশেষ করে ঘর থেকে বাইরে নেওয়া যাওয়ার সময় বরং উচিত একজন মুসলিমের যেটি সহিদে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহিস্লাম বলেন যখন কোন ব্যক্তি ঘর থেকে বাইরে বের হয় বলেন যখনই কোনো ব্যক্তি বের হওয়ার মুহূর্তে এই দোয়া পড়বে আল্লাহর কাছে আশ্রয় চাইবে শানরা একে অপরকে বলতে থাকে কিভাবে তোমরা তার জন্য অপেক্ষা করছো এটা যে বাস্তব সত্য এটা তো কোরআনকে কু দৃষ্টি দিয়ে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল থেকে বাঁচাবার জন্য বলেছিলেন ইয়াফারে কন্তানরা এক গেট দিয়ে তোমরা এগারোটা বাচ্চা এগারোটা তরুণ সন্তান একসাথে ঢুকো না আমি যখন একজন সন্তানকে দেখবো তখন বলবো মাশা আল্লাহ তাহলে তাহলে সন্তান পাবো বলবে এই ধরনের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে জি জি আর আমি যখন ঘর থেকে বের হবো তখন বলবো সন্তানকে নিয়ে আল্লাহ নবী বলেছেন যা লাগে তাকে একটা গামলা দাঁড় করিয়ে তাকে গোসল করাতে হবে ওই সন্তানকে আজকের আলোচনা স্পষ্ট হলো যে আল্লাহ রবাহিন আমাদের জন্য বিধান দিয়েছেন নবী মাহমুদ রসুল আর ওইগুলি হচ্ছে উত্তম চিকিৎসা যদি আমরা তা অবলম্বন করি তাহলে সন্তানকে অনিষ্ট করতে পারবে না ক্ষতি করতে না আল্লাহর ইনি তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক সুতরাং তার দেওয়া পথ পদ্ধতি যদি মেনে চলি তাহলে কোনো ক্ষতি সেখানে আশঙ্কা নেই পক্ষান্তরে আমরা যদি কুসংস্কারে দাবিত হই তাহলে কোন না কোনো দিক থেকে ক্ষতি আসবে ইমান তো হারাবই আর যদি সন্তান চলে যায় তখন কার দোকাই দেবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সত্য বোঝার দান করুন আমিন ও সালামালিকুম ওরহমাহ ও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 আমি আমি নিয়েছি নেছি টিভি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয়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 पाउंड 01132301 उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई बी शुन्नो शुन्नो शुन्नो शुन्नो बी बी ओ विजि बता पाठिएमेल कर समाधान এবং কল্যাণ দান করবেন যে ব্যক্তি রয়েছে অকৃতজ্ঞতা অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন इसलमी प्रशिक्षण प्रति बुधवार रे एगारोट्रचार सकाल साढ़े दस टाय बांगे बीस टी बांगल्